বন্দে গুরুপদ ভক্ত বিন্দমনি শ্রীচৈতন্য প্রভু বন্দ নি নন্দহিত শ্রীনন্দনন্দন বন্দে চোদ গোপীজন সামূত বিন্দবন মনোহর বঞ্ছাশ কৃপা পতি পাবভ্য বৈষ্ণবেভ্য নম নোক ল পঙ্গুঙ্ হইতগিং ইয় কেপাতমহংবন্দে পানন্দমাধব বৃন্দ শ্রী বৈ পিয়া কেশভক্তিপদে স্বে নমো নম নারায়ণ নমস্কৃতন দেবীং সরস্বী বাস জী সংকর্ণ কথোপদেশ গৌরীপত্রস প্রকা গুভক্তি ভক্তি প্রমদগো ধ্য সিভীষ্ট তেথা শিব বিরঞ্চন শরণ্যামীতাহম পুণতীপ বন্দে মহাপুষতে চর ত্যাক্তুষ্টরজ্জলক্ষ্মি ধর্মীষ্টারচা জরিয়পিত বধাব বন্দে মহাপুষতে চর পল্লব খটা বিসু রকিমি বোোধু সুদর্শি পূর্ণাগরগর সারমূর্তি সারাধিক মি কৃপা করিকৃষ্ণ চৈতন্য প্রভু নিতন্দ্বৈতাধর শিবস গৌরভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্রিয়দ্দ্বৈতগদাধর শিবসদি গৌরভক্তবীন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে আজানুলম্বিতভুজ কনকতো সংকিতনই কবি কমলাবরজবর যুগ ধর্মপালো বন্দেগতর কুণতর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে Hare Hare, Hare, Ram, Hare, Ram, Ram, Ram, Hare, Hare. <coughs> Kriya রাম রাম Kriya ক্রিয়াশক্তি ক্রিয়শক্তান विकट तपसमीन धीगस्तु ब्रह्म अहम वदन परफुला जड़ोमतीन किता शोचा विषय रशून न कषाचिहलितजन क्रियाशक्या धीक् विकट तपस धीक्ष जमीन धीगस्तु ब्रह्म अहम वदन परिफुल्लान जोर मतीन कितान स्वचाम विषय रान नर पोषुन न किसांचित अह मिलित मिलित गौर मधुन शिलभक्ति सिद्धांत सरस्वती को स्वामी ठाकुर पहुपात जानी जीव हरिभजन ना कर कर्मी ज्ञानी अन्निली जाए शिल प्रबोधानंद सरस्वती पाल सब जीवगण के पशु आख्या दिए शिल प्रबोधानंद सरस्वती पाल यिगण के पशु आख्या दिए बोले चें, क्रिया शक्ति धिक विकटतप धीक चमीन ধিগস্তু ব্রহ্ম অহম বর বদন পরিফুল্লান জর মতিন কিন এতান সচাম বিষয় রসমাত নর পশু ন কে সাঞ্ছিৎ অহহ মেলিত গৌর মধুন তাদের জন্য অত্যন্ত দুঃখ করে কেঁদে কেঁদে বলেছেন এরা নর পশু শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী বহুপা জানিয়েছেন জীব হরিভজন না করলে কর্মী জ্ঞানী অন্ন আসি পেয়ে যায় এদেরকে বাঁচাবার রাস্তা থাকে না কাকে বলে বুঝলাম না এতদিনে বুঝলে পরে তাহলে এরকম আচরণ আমার হতো না আমি যদি হরিভজন বুঝেই থাকি তাহলে আমার এরকম দুরূহ আচরণ হতো না হরিভজন কাকে বলে ছিল সরস্বতী ঠাকুর বলছেন যে ভগবানের সেবা আমরা বদ্ধ অবস্থায় বুঝতে পারি না ভগবানের সঙ্গে আমাদের যোগাযোগ হতে পারে না ভগবানের কাছ থেকে আমরা কোনো পত্র পাই না কিন্তু আমাদের সন্মুখে জ্বলন্ত আচরণশীল গুরুবৈষ্ণবরা আছেন জগতে যারা নেবে এসছেন ভগবান করুণা করে যাদেরকে পাঠিয়েছেন তারা ভগবানের প্রতিনিধি হিসেবে আসেন। তাদের যদি স্নেহ ভালোবাসা আমি পেয়ে যাই তাহলে নিশ্চিন্তভাবে জানবেন আপনারা ভগবানের ভালোবাসাই পেয়েছে। ভগবান আপনাদের জন্য এই বদ্ধ অবস্থায় নেবে আসবেন না ভগবানের সময় নেই ছিল যুবকোশ্রী বা জানিয়েছেন নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণ গোলকবৃন্দাবনে অপ্রাকৃত আনন্দময় বিলাসে এমনই ব্যস্ত এই জড় জগতের কে কীরকম কষ্ট পাচ্ছে দুঃখ পাচ্ছে কি হচ্ছে এই সমস্ত সন্ধান নন্দনন্দন শ্রীকৃষ্ণের রাখবার সময় নেই ওনার কোনো সময় নেই বদ্ধজীবগণ কি অবস্থা এখানে এইসব দেখবার ওনার তিনি এমনই আনন্দময় বিলাসে মজগুল হয়ে রয়েছেন নেশাগ্রস্ত হয়ে রয়েছেন তার পক্ষে ওই সব বদ্ধজীবের সঙ্গে এইসব কি হচ্ছে ঘটনা এগুলো তার পক্ষে সম্ভব না তিনি আনন্দময় বিলাসে ব্যস্ত রয়েছেন এবং তিনি সারা অনন্তকালই আনন্দময় বিলাসেই ব্যস্ত থাকেন তার অন্য কোনো ক্রিয়া নেই শ্রী চৈতন্য মহাপ্রভু কৃষ্ণবস্তু এইসব গোপন কথাগুলো জানিয়েছেন কৃষ্ণের আনন্দময় বিলাস কৃষ্ণ সব ছাড়া অন্য কিছু বুঝতে চান না তার জন্য তিনি তার সর তা তার প্রকাশ এবং তার যা কিছু অন্য সমস্ত প্রকাশ আদি তৎশক্তি তৎপ্রকাশ ইত্যাদির মাধ্যমে এই জড় জগতের খবরগুলো নেন রাজা যেমন সবসময় নিজে কোনো কিছু করেন না তার লাগানো আছে মন্ত্রী তার নিচে উপমন্ত্রী বিভিন্ন চর লাগানো আছে তারা সব বিভিন্ন খবর গ্রহণ করেন তারাই সমস্ত সমাধান করেন রাজা খালি বুদ্ধি দেন এবং তার দিব্য দৃষ্টি যদি থাকে দূরদর্শিতা বলা যায় জড়জগতের ভাষায় যারা ভজন করে নেন তাদের দিব্যদৃষ্টি হয় না দূরদর্শিতা বলা চলে সেই দূরদর্শিতার ফলে রাজা রাজ ওই জন্য প্রভুবাদ বলতেন নীতিশাস্ত্রকেও উল্লেখ করে রাজা পাশান্তি কর্ণাভ্যাম রাজা কান নিয়ে দেখে রাজা পাশান্তি কর্ণাভ্যাম ধিয়া পাশান্তি পণ্ডিতাহা যারা পণ্ডিত ব্যক্তি তার ধি শক্তি দিয়ে বিচার করেন আর গুরু বৈষ্ণবরা সব বুঝতে পারেন কার কি চালাকি কি সব কোনো কিছু বাদ থাকে না কিছু করার থাকে না তাদের বলে যদি জীব এই যদি স্বতন্ত্র তার যদি স্বাতন্ত্রটাকে নোংরা কাজে লাগায় তো গলায় দৌড়ি পরবে এ কিছু করার সেই জন্য এক গুরু বৈষ্ণব দুঃখের সঙ্গে বলেন যে জীবনে আমি তো নিজেই কুকুর আমি তো কাউরই আনুগত্য করলাম না আমার আনুগত্য কেউ করবে এটা আমি আশা করতে পারি না ওই আমিও আশা করতে পারি না জগতে জগন্নাথের কাছে বলছি সত্যি জীবনে কেউ আমার আনুগত্য করবে আমার মতো প্রচুর আমি আশাই করতে পারি স্বপ্নের অতীত আর করতে পারবেও না যদি করতে চায় অসম্ভব করা সম্ভব নয় কেন যে কথা যে আচরণ যে সিদ্ধান্ত বলা হবে বদ্ধজীব কোনোদিনই মেনে নেবেন না সেটা আমি জানি যদি কপালে কোনোদিন কেউ জুটে জোটে সে হয় সে তার কপাল ভালো থাকে সে বুঝে যাবে অন্য কেউ বুঝতে পারবেন সেই জন্য বলছেন বিষয়ের সে মত্ত অবস্থাতে বলছেন যে বিষয়ের সে মত্ত অবস্থাতে সেক্ষেত্রে কোনো মতেই অপ্রাকৃত জগতের বিষয়বস্তু উপলব্ধি করা সম্ভব নয় বিষয়ের সে মত্ত থাকাকালীন অবস্থায় অপ্রাকৃতিক জগতের কোনো কিছু অনুভব হয় না গুরু বৈষ্ণবের মনের হৃদয়ের নাগাল আমি পাই না পেতে পারি না সেই জন্য সেখানে বলছেন যে তাদেরকে এখানে বলা হয়েছে যে এরা কর্মী জ্ঞানী অন্ন অভিলাষী সমস্ত হয়ে যাবে যারা হরিভজন করবেন না হরিভজনের অর্থ হল যে ভগবানের সঙ্গে আমার যোগাযোগ হয় না অপ্রাকৃত ভগবানের কোনো কিছু আমি খবর পাই না বুঝতে পারি না আবার কীর্তনের সময় কিন্তু আমি গিয়ে থাকি যেহেতু বইয়ের লেখা আছে বৈষ্ণবেরা আবেদনে কৃষ্ণ ময় এ হেন পামর প্রতি হইবেন সদায় কিন্তু তাকে যদি বলি পামর সে আমাকে জুতো মারতে আসবে তাকে যদি বলি পামর সে মারতে আসবে তাকে বলি এক্ষুনি তো কীর্তনে তুমি নিজেই বললে আমি পামর তুমি তো নিজেই নিজের পরিচয় দিলে কিন্তু যখন আমি বামর বললো তখন আমাকে মারতে আসবে এই হচ্ছে জীবের কপটতা কপটতা হইলে দূর প্রবেশ হয়ে প্রেমের কপটতা দূর হবেও না কপটতা দূর কোটি জন্মে হবেও না কেন এরা শুনবে না এ আমি জেনেই হরিকতা আলোচনা করছি আমি কিন্তু আশা নিয়ে করছি না হবে না দূর করবে না এগুলো সমস্ত গুরুবৈষ্ণবের থেকে বিভিন্ন জিনিস লুকিয়ে যাবে বিভিন্ন জিনিস বলবে না যা আল আলোচনা করা হবে তার ঠিক বিপরীত আচরণ ও বলেই যাও ও করবে গুরু মহাত্মনের একই কথা কুকুরের ল্যাচ ঘি দিয়ে তেল দিয়ে এরম সোজা করো হয়ে যায় ও শুনবে না বৈষ্ণব সাধুর আচরণ জীবনে গ্রহণ করবে না কিছুতেই করবে না এই জানে ওরা গলায় জড়ি দেবেই দেবে এটা ঠিক করেছে মায়া গলে ফাঁস দিতে ফেরে মায়া সে পিসাচি আমি কোনো কিন্তু কাউকে কিছু ভৎসনা করতে বসি নাই আমার অধিকারই নাই মহাজনের কথাগুলো বলতে বসিছি গলে ফাঁস দিতে ফিরে মায়া সে পিসাচি এ কথা বলে রেখেছেন এ পিসাচি মায়া ফাঁস দেবে এ কিছু করার নেই কাউ সেই জন্য সেখানে বলছেন সরস্বী ঠাকুর জানাচ্ছেন যে ভগবানের সেবা মানে আমরা বুঝে নেব শুদ্ধ গুরুবৈষ্ণবের সেবা শুদ্ধ গুরুবৈষ্ণবের যদি আমি সেবা করি তাহলে তার মধ্যে প্রকট বিহার করছেন ভগবান সেই বৈষ্ণবকে দিয়ে ভগবান নিজের অভীষ্ট পূরণ করছেন সেই বৈষ্ণবকে দিয়ে সেই গুরু বৈষ্ণবকে দিয়ে ভগবান নিজের অভীষ্ট পূরণ করছেন তাদেরকে তোমার ভালো না লাগতে পারে তাতে কিছু যায় আসে না সমগ্র জগতের লোক যদি দিকে যায় তাকে পছন্দ নাও করে তাতেও কিছু যায় আসে না কেন যিনি ভগবানের ভালোবাসা পাচ্ছেন ভগবানের প্রীতি পাচ্ছেন তার এই জগতের কোনো মেয়ে ছেলে ভালোবাসলো না কোনো বেটা ছেলে ভালোবাসো না কোনো ব্রহ্মচারী ভালোবাসো না এগুলোতে তার কিছু যা আসে না এগুলো তারা স্বয়ং নিজ লাভে পূর্ণ যারা অভাবগ্রস্ত জীব তারা এসব কথা বুঝবেন না গুরু বৈষ্ণব নিজ লাভেতেই সন্তুষ্ট তাদেরকে যে অবস্থায় যেখানে রাখবে সন্তুষ্ট থাকেন তথাপি তারা মনে হয় যেন ক্রোধ করে বলছেন এসব কথা যদি ক্রোধ বলে জিনিস তাদের থাকে তাহলে তো তারা বৈষ্ণবই নয় তাহলে আমি সিদ্ধান্ত কি বললাম এইগুলো সমস্ত জীবকে সংশোধনের জন্য তাদের তীব্র বাণী স্বাস্থ্যের বাণীগুলি উল্লেখ করে বলেন নিজে কোনো হিংসা করেন না হিংসা যদি থাকে অন্নবিলাস যদি থাকে তিনি বৈষ্ণব পারেন না তিনি জীবকে কঠোর কথা বলে তাদেরকে বাঁচাবার চেষ্টা করেন ছিল সরস্বতী ঠাকুরে এই কথা জানিয়েছেন যে তীব্র কথার মাধ্যমে গুরু বৈষ্ণব জীবের মধ্যে যে পিসাচি পেয়ে বসেছে সেটাকে হাটিয়ে দেবার চেষ্টা করেন কিন্তু গুরু সেটা না বুঝে এই সেটা বদ্ধজীব না বুঝে গুরু আক্রমণ করেন বিভিন্ন দিক থেকে আক্রমণ যাতে তিনি নাশ হয়ে যান অনেক সময় বিষাদীয় প্রয়োগ করেন খাবারের সঙ্গে ইত্যাদি করেন স্বাস্থ্য এগুলো আমরা দেখেছি বিভিন্ন কার্যক্ষেত্রে আমরা দেখেছি হয়েছে অনেক এরকম প্রমাণ আছে গুরু অমান্য করে অমান্য তো দূরের কথা তাদেরকে জগৎ থেকে যেন সরিয়ে দেওয়া যায় এরকম অবস্থা হয় কিন্তু রক্ষাকর্তা ভগবান তারা ভগবানের উপর ভরসা রেখে তারা করেন তারা কাউকে অবিশ্বাস করেন তারা সবাইকে বিশ্বাস করেন কেন বিশ্বাসটাই হচ্ছে সরলতা সরলতা মানে হলে অন্তর বাহিরে সমব্যবহার সরলতা যতক্ষণ আশ্রয় না করে পরহংস গুরু বৈষ্ণবগণ সরল বৈষ্ণব তাদের হৃদয় এবং বাইরে কোনোটাই আলাদা নয় যা তারা আচরণে যা করছেন হরিকথা তো তা বলছেন হরিকথাতে যা বলেন আচরণও তা করেন এমন নয় যে মুখে বললেন আচরণে তা করলেন না সেরকম নয় হয়তো আমি দেখতে ভুল করলাম বুঝতে ভুল করলাম সেটা হতে পারে সেই জন্য গুরুবৈষ্ণবের সেবাটাই হল ভগবানের সেবা গুরুবৈষ্ণবের সেবা করতে গেলে গুরু যে বাণীগুলো বলেন সেগুলোকে আঁকড়ে ধরতে হয় গুরু যদি সন্মুখে গুরু দেহের সেবা যদি করতে হয় তাহলে তার থেকে অধিক মূল্যবান হলো তার বাণী সেবা যিনি মালিক বাণী সেবা মূল্য দেন নাই যিনি বাণী সেবা গ্রহণ করেন নাই যিনি বাণী সেবার মাধ্যমে গুরু বৈষ্ণবের আচার আচরণ নিজের জীবনে গ্রহণ করেন নাই তিনি কোটি জন্ম যে কোনো পদেই থাক তিনি পশু ছাড়া কিছু থবেন না পাশবিক চিত্তবৃত্তি লাভ করবেন মানুষত্ব লাভ করতে মানুষই হতে পারবো না আমি আমি যদি মানুষই না হতে পারি তা বৈষ্ণব হতো অনেক দূরের কথা সাধু হব অনেক পরে আগে মানুষত্ব লাভ করতে হয় মানুষে উন্নত মানুষ আমরা উন্নত মানুষের কথা শুনেছিলাম দেশবন্ধু চিত্তরঞ্জন তাদের হৃদয় বিগলিত হতো বিদ্যাসাগরের কথা শুনেছিলাম অশ্বিনী দত্তের কথা শুনেছিলাম সরোজিনী নাইডুর কথা শুনেছি জড়োজগতের ক্ষুদিরাম বোস তারা প্রাণ দিয়েছিলেন মাস্টারদা এগুলো সব জড়োজগতের অত্যন্ত অত্যন্ত জড়জগতের লোক তারা তাদের কথা আমার তোলবার ইচ্ছে ছিল না কিন্তু না তুলে উপায় ছিল না এই কথা বোঝাবার জন্য সে ওই যে জড়জগতের উন্নত মানুষগুলো জড়জগতের সমাজে সম্মান পাচ্ছে তার থেকে যদি আমি প্রমাণ করতে পারি তার থেকে যদি আমি প্রমাণ করতে পারি আমার চিত্তবৃত্তি ওপরে তার থেকে যদি প্রমাণ করতে পারি আমার চিত্তবৃত্তি ওপরে তাহলে আমি মেনে নেব মানে সমাজ বুঝতে পারবেন যে হ্যাঁ কোনো দিনে সাধু হতে পারবে তাদের থেকে চিত্রবৃত্তি আমার উপরেও তো যাচ্ছেই না ক্রমশ কপটতাকে আশ্রয় করে গুরু বৈষ্ণবকে বঞ্চনা করার চেষ্টা করে ধীরে ধীরে আমি আস্তে নরকের দিকে অগ্রসর হচ্ছি আমার ভজনের কোনো উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে না গুরু বৈষ্ণব তেল মাখিয়ে কাজ করেন না যে ভজন না হলেও বলে হ্যাঁ হ্যাঁ তোমার খুব ভজন হচ্ছে এরকম ধরনের বলেন না তারা এক্স্যাক্ট অসুস্থতা দেন বাস্তব ওষুধটা দেন সে ওষুধটা খেয়ে যদি জীবের যদি নিরাময় হয় হরি কথা অমৃত এইগুলি অমৃত এগুলো বিষয়ের মতো লাগবে আমি জানি কিন্তু এগুলো অমৃত এগুলো খেতে খেতে যদি কোনো দিন শরীর ভালো হয়ে যায় তখন সে অপ্রাকৃত জগতরে আনন্দময় বিলাসে অংশগ্রহণ করতে পারবে সেই জন্য বর্তমানে আমাদের হরিগরিবৈ ভগবানের সেবা আমরা কিছুতেই উপলব্ধি করতে পারবো না ভগবান যে পর্যায়ে রয়েছে যে অবস্থায় অবশ্য গুরু বৈষ্ণবে অনেক যে পর্যায়ে রয়েছে আমরা ধরতে পারি না ভগবান গুরু বৈষ্ণব প্রায় একই পর্যায়ে জীবগোষ্ঠী বা জানিয়েছেন গুরুবৈষ্ণবের রূপ ধারণ করে বলরাম প্রথম প্রকাশ বলরাম তারপর সেই বলরাম আবার নিত্যানন্দ রূপে এলেন ভাবে এই ভগবান তার নিজের প্রকাশ নিজের শক্তি এই যে ভক্ত শ্রী গৌর করুণা সত্যি বিগ্রহায় নমস্তিতে নম সচিদানন্দ ভক্তিম ঠাকুরকে ধন্যবাদ কর সেইখানে এই প্রকাশ এবং শক্তি ইত্যাদির মাধ্যমে ভগবান কৃষ্ণচন্দ্র নন্দনন্দন শ্রীকৃষ্ণ তার কোনো সময় নেই ছোট জগতের লোকই করে জীবক স্বাইপ বলছেন নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে জড়বদ্ধ এই জগতের জীবের কোনোদিন দিন সংযোগ হতে পারে না সেই জন্য তিনি একটা রাস্তা রেখেছেন যে তার প্রথম প্রকাশ বলরাম জীবের জন্য চিন্তা করছেন নিত্যানন্দ জীবের জন্য চিন্তা করছেন গুরুপার পদ্ম চোখে জল নিয়ে বলতেন গদাতার পণ্ডিত গৌরাঙ্গ নিত্যানন্দ এরকমভাবে যাচ্ছে জীবকংকে তোরা চলে আয় আমাদের কাছে আমার কাছে চলে আয় কিন্তু বদ্ধজীব কিছুতেই যেতে চাইছে এর কারণ কি বলে এর কারণ তো মহারাজ শাস্ত্রে উল্লেখ আছে এবং অনেক প্রমাণ দিয়ে উল্লেখ আছে চৈতন্য মহাপ্রভু বলেছেন যে ব্যক্তি জীবনে শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের কথা যিনি বাস্তব গুরু শ্রবণ করবেন তার জীবনে মায়া বলে কোনো থাকতে পারে কিন্তু শ্রবণ বলে ক্রিয়াটা আমাদের হতে চাইছে না যেহেতু প্রথমেই ভেজাল রয়েছে স্বরণাগতিতে ভেজাল সর্বাঙ্গীন স্মরণাগতি নিয়ে শ্রবণের কথা বলা হয়েছে তিন আদমিশ ভাব নিয়ে শোভনের কথা কীর্তনের কথা বলা হয়েছে শ্রোভনের কথা বলা হয়েছে ইত্যাদি আমি কোনোদিনই পারব না আমার এমন একটা অবস্থা দাঁড়িয়েছে যে আমি কোনোদিনই এই অবস্থাটা বা অনেক বাহাদুরী আমি দেখাতে পারবো জীব অনেক সময় ভক্তির নাম করে অনেক কর্ম দেখিয়ে দেয় সাধু বৈষ্ণবকে পুরাণ প্রণা প্রমাণ করবার জন্য যে দেখুন আমি কোনো কিছু করতে পারি কিন্তু বাস্তবিক পক্ষে সেগুলো যেহেতু ভক্তিহীন হয়ে যাচ্ছে সেগুলো কর্ম হয়ে যাচ্ছে অনেক আমি বইমগস্ত করে ফেলতে পারি প্রমাণ করতে পারি গুরু বৈষ্ণবের গুরু বৈষ্ণবের সম্মুখে আমি ধৃষ্টতা করে হরি কথা বলতে পারি কিন্তু সেগুলো সমস্ত কোনোটাই অনুভব নয় জ্ঞান জ্ঞানমার্গে চলতে পারি অন্নভিলাষ আমার হৃদয়তে পরিপূর্ণরূপে রয়েছে এই অবস্থা আমার হরিভজন সুদূর্ভ অন্নভিলাষিতা সৈন্যম জ্ঞান কর্ম আদি অনাবৃতম আনুকূল্য কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তম এই উত্তমা ভক্তি যতক্ষণ না হয় ততক্ষণ জীবের কৃষ্ণকে ভজন করবে এটা হয় না কৃষ্ণ ও ধরনের সস্তা জিনিস নয় অনেকে আপনাদেরকে ভোলাতে পারেন মিথ্য কথা বলে কিন্তু আমি এরকম ধরনের কথা বলে তোমাদের ভোলাতে রাজি নয় কারণ বাস্তব সত্য কথাটা বলাটাই আমার কর্তব্য এই জন্যেই বসেছি কেউ গ্রহণ করলো না করলো কিছু আমার কিছু যায় আসে না যে নিজের নিজের কপাল পোড়াবে তো পোড়াক যে গলায় দড়ি দেবে দিক আমার কিছু করার নেই খালি গুরু বৈষ্ণবের তরফ থেকে দায়িত্ব পড়েছে সেই কথাগুলো বলার আচরণ মুখে সেগুলো বলবার জন্য বসেছি ব্যাস এই পর্যন্ত কথা কৌপাত বলছেন জগতের লোক কেউই এইসব কথা গ্রহণ করছেন না দেখে আপনারা ভেঙে পড়বেন না রূপ রূপরঘুনাথের কথা আপনারা অত্যন্ত দীপ্ত কণ্ঠে বলতে থাকুন জগতে কোনো না কোনো সময় কেউ না কেউ কানে এইসব কথা যাবে তারা জীবনে গ্রহণ করতেও পারেন এবং গ্রহণ করলে সেই একটা জীব অন্তত গোলকে চলে গেল সারা জীবনে হরিকতার পরে যদি দশটা জীব চলে যায় আমার তাহলে আমি ভগবান গৌরাঙ্গের কাছ থেকে প্রচুর কৃপা লাভ করবো এটি আমার লাভ অন্য কিছু আমার পাওনা নাই সেই জন্য বলছেন প্রবধানন্দ সরস্বতী দুঃখের সঙ্গেই কথা বলেছেন যারা বিভিন্ন সময় আমার যে প্রশ্ন করতেন কাউকে কাউকে দেখতাম তীব্র বিবৎসভাবে গোবর্ধনকে পরিক্রমা করছেন দণ্ডবতী পরিক্রমা করছেন কেউবা বা অসহ্য লাগছে অথচ নির্জলা উপবাস করার চেষ্টা করছেন বিভিন্ন বিভিন্নভাবে বিভিন্ন কিচ্ছু উপবাস করছেন একাহার করে লোককে দেখাচ্ছেন কিন্তু গুরু বসে সেরম হয় গুরু বৈষ্ণবের কোনো কষ্টই হয় না তাদের কোনো কষ্ট হয় না তারা মর্কট বৈরাগ্য করেন না সেখানে এই সব জীব যখন যাদেরকে করতে দেখেছি তাদেরকে স্বাস্থ্যের কথা আমি বলেছিলাম কিন্তু তারা শোনেননি আমার কথা পরবর্তীকালে তারা স্ত্রী সঙ্গ করেছেন গোপনেতে বা প্রকাশ্যে করে পতিত হয়েছেন যাদেরটা প্রকাশ হয়নি তারা এখনো গোপনে রয়েছেন তারা প্রকাশ এখনো জগতে হয়নি তারা ভালো মানুষ সেজে রয়েছেন এগুলো এই অবস্থা হয়ে রয়েছে সেই জন্য তাদেরকে উপদেশ করা হয়েছিল বলা হয়েছিল উপদেশ তো করার অধিকার নেই পরামর্শ করা হয়েছিল শাস্তের বলা রয়েছে বিকট ছেড়ে দিন আপনি কেন এরকম ধরনের বিবৎস গোবর্ধন পরিক্রমা করবার চেষ্টা করছেন গুরুবর্গ তো করেননি আমাদের তিনি আমাকে গোপনে বলে দিলেন আমার কাম যাচ্ছে না বিবৎস বলে ফেলতেন এখন দেখুন কাম এভাবে যাবে না আপনাকে বিশুদ্ধ গুরুবৈষ্ণবের অনুসন্ধান ভগবানের কাছে কাঁদুন আপনাকে পাইয়ে দেবে পাইয়ে দিলেও অনেক সময় গৌর কিশোর বাবাজি মহারাজের সামনে অনেক ব্যক্তি ছিলেন তারা সব কপট হয়ে গেছেন কেউ স্ত্রী সঙ্গী হয়ে গেছেন সমস্ত কাজী সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে থাকলেই যে তার মঙ্গল হবে এমনকি দক্ষতা সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে থাকলে দেখা যায় ততোধিক অমঙ্গল হল কারণ কাছে রয়েছে দোষ দেখছে সেই জন্য বেশি অমঙ্গল হয়ে যায় কিন্তু অমঙ্গল হওয়ার কথা নেই প্রতিপদে তার মঙ্গল এবং সে চরম মঙ্গল লাভ করবে ভগবানকে তো এই জন্মে পাবেই পাবে কিন্তু এরা হতে পারে কেন হয় না বলে জীবের যে সংস্কার আছে জীবের যে ভেতরে অনর্থগুলো রয়েছে অনর্থগুলো নিজে প্রতিজ্ঞা করেছে আমি অনর্থগুলো হাঁটাব না আপনার বাবার কি। আমার অনর্থগুলো হাঁটাবো না আপনার বাবার কি এরকম ধরনের প্রতিজ্ঞা করেছে সেই জন্য সাধু দোষ বলে ঠিক আছে আমার বাবার কী ঠিকিত আমার বাবা ভক্তিপ্রম তুর্গস্বামী মহারাজ কী যে আছে। তোমার তুমি বজায় রাখো অনর্থগুলো রেখে তুমি সম্মান পাও সমাজে আমার তো আপত্তি কিছু নেই গুরু বৈষ্ণবের হৃদয় অস্বলতা থাকেন না তারা ছেড়ে দেন ছাড়া গুরু যা যা তুষি করো এবার সেই সেখানে বলছেন আমি তাদের পরামর্শ দিয়েছিলাম যে আপনারা এরকম করবেন না এতে অন্নবিলাস বেড়ে যাবে কাম আরও বেড়ে যাবে কাম এভাবে যায় না অপ্রাগিত কামদেবের সেবা করতে হয় শুদ্ধ গুরু বৈষ্ণবের কাছে যান তাদের চরণ রেণু তাদের উচ্ছিষ্ট এই সমস্তগুলো নিষ্কপটে ভজন করুন করতে করতে দেখবেন আপনাদের চলে যাব। কিন্তু তারা শোনেননি পরবর্তীকালে গুণে গুনে এক বছর অপেক্ষা করতে পারেন এক দেড় বছরের মধ্যে তাদের সব এক এক একজনের সব হয়ে গেছে কারোর কাউটা প্রমাণ পাওয়া যাচ্ছে না লুকিয়ে রয়েছেন লুকিয়ে লুকিয়ে করেন কাজী সেই সমস্তগুলো যতক্ষণ না আমাদের যাবে ততক্ষণ বন্ধ আমাদের হরিভজনের কথা শুদ্ধ হরিভজনে শুদ্ধ হরিভজন ছেড়ে দিলাম হরিভজনের কথা সুদূর্লভ হয়ে হয়েছে। ওইজন্য ক্রিয়া সত্যানো যারা ক্রিয়াকর্মেতে বেশি আসক্তি রেখেছেন এটা করব ওটা করব এটা করব। কে বলেছে তোমাকে কোন শুদ্ধ বৈষ্ণব বলেছে বলো তুমি মনে করছো ভজন করছি নাম হয়ে যাবে তোমা কিন্তু তোমাকে তো আদেশ করেনি গুরু বৈষ্ণবের অভিলাষ আমি এ কথা পুনঃ পুনঃ বলছি এ কথা আগেও বলেছি এই জন্য আমাকে অনেকে অনেক কথা বলতে পারেন আমি বলছি তোমাদের সমস্ত বাহাদুরি তোমরা ফেলে দাও কে তোমাদের আদেশ করেছে কে তোমাদের আদেশ করেছে বলো এই সব সমস্ত ফেলে দাও আমি ভক্তিম ঠাকুরের আদেশ তোমাদের কাছে বলছি বহুপাদের আদেশ এর উপরে কাউর আদেশ হতে পারে না এর আদেশ তোমাদের পূরণ করতে হবে যদি তোমরা সাধু হতে চাও তোমাদেরকে বলা হয়েছে তোমরা সব কাজ বন্ধ রাখো তোমরা ব্যবসা বন্ধ রাখো সব কাজ বন্ধ রাখো রেখে তোমরা কেবল শুদ্ধ গুরু বৈষ্ণবের মুখে হরিণা হরি কথা শোনো এইটা তোমাদের কীর্ত আর কোনো কিছু কীর্ত নেই তোমাদের কোনো বাহাদুরি দেখাতে হবে না এই হরিকথা শোনো কষ্ট লাগবে জানি শুনতে শুনতে শীঘ্রই তুমি সাধু হয়ে যাবে শীঘ্রই তুমি সাধু হয়ে যেতে পারবে যদি নিষ্কপটে সব কথা শোনো স্বাস্থ্যের কথা মিথ্যে হয় না শোবন করতে করতে হৃদান্তস্থ বিধুনতি সুহিত সতাম বলছেন হৃদয়ন্তস্ত ঝভদ্রাণী হি অভদ্রাণী এইগুলো সমস্ত হৃদয়ের যে অভদ্র যে কর্ম জ্ঞান বিভিন্ন অঙ্গবিলাস রয়েছে এগুলো শীঘ্রই এগুলো সব পরিষ্কার হয়ে যাবে হে জীব তুমি এবার আস্তে আস্তে নির্মল করে নিতে পারবে হৃদয়কে সেক্ষেত্রে তুমি সাধু হতে পারবে তোমার যদি প্রচেষ্টাটা তুমি কি উদ্দেশ্য নিয়ে এসছ ভজনেতে তুমি কি উদ্দেশ্য নিয়ে এসছিলে তুমি মনে করে দেখো আর এখন তোমার কি উদ্দেশ্য দাঁড়িয়েছে এটা মনে করে দেখো সেই জন্য সাধুগুরু হিসেবে চেষ্টা আছে সর্বদাই সনাতন শিক্ষার মাধ্যমে জীবকে সর্বদাই জাগরুক করা আমাদের প্রবধানন্দ সরস্বতীবাদ বলছেন ক্রিয়াসত্ব ব্যক্তিকেদের ধিক্কার দিয়েছেন বিকট তপস্যা যারা থুক্কার দিয়েছেন তাদেরকে অন্য যারা বলছেন আমি ব্রহ্ম জ্ঞানমার্গে যাচ্ছেন তাদেরকে ধিক্কার দিয়েছেন থুক্কার দিয়েছেন তিনি আর বলছেন এইসব নর পশুদের জন্য আমি কি করতে পারি এরা নর পশু দুপে দুটো পায়েতে পশু এরা প্রধান সরস্বতী বয় বলছেন ভাগবত শাস্ত্র বলছেন এই নর পশুদের জন্য আমরা কি করতে পারি কি মেতানো এদের জন্য আমি কি চিন্তা করব। আমি তো পাগল হয়ে যাচ্ছি কেন এরা এই গৌরাঙ্গ নামক অনন্ত আনন্দময় যে সাগর প্রেমের পিজুষ জগতে প্রবাহিত করল এদের তো গৌরাঙ্গ গৌরাঙ্গচরণের সৌন্দর্য দর্শন হল না এখন আমরা কি করবো এই অবস্থা আমার কি করার আছে কিছুতেই তিনি কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না। আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভুর আদর্শকে গ্রহণ করাই হচ্ছে আমাদের গৌড়িয়ামাদের উদ্দেশ্য আমরা কোনো হীন আদর্শকে বিকেলে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আমরা হীন আদর্শকে অমুখে এই করছে উনি তো মহারাজ আমি ওটা দেখে আমি নকল করব না উনি গলায় ধরে দিচ্ছেন দিক আমার তার আমার আদর্শ ছিল ভক্তিমত পুরীগশ্বী মহারাজ আমার আদর্শ ছিল ছিল ভক্তিযুদ্ধ মা দুর্গশ্বী মহারাজ আমার আদর্শ ছিল ভক্তিমিন ঠাকুর বহুপাত এরা আমার আদর্শ এদের আদর্শ আমি জীবনে গ্রহণ করবো না সেই ওই যদি আমার মঠের অত্যন্ত উঁচু পদে থাকেন তভাবি আমি তার আদর্শ গ্রহণ করব না সে যদি আদর্শ ওই আমি গ্রহণ করি তাহলে আমাকেও তার মতো কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা জমাতে হবে ব্যাংকে। আমাকেও কাপড় জমাতে হবে আমাকেও বিভিন্ন হরিকতা ভাষণ দেওয়া শিখতে হবে আমি এগুলো শিখবো না আমার এগুলো ইচ্ছে নেই আমাকে তোমরা চিরকালের মতো হরিকথা বলা বন্ধ করে দাও আমি একা ঘরে একা ঘরে আমি গুরুবা গুরু বৈষ্ণবের সঙ্গে হরিকথা আলোচনা করবো তোমাদের কাছে আমি আলোচনা করব না আমি প্রতিজ্ঞা করছি তোমরা আমাকে ছেড়ে দাও আমার দরকার আর যদি জীবনে গ্রহণ করো তাহলে বলবে তাহলে আরও অনেক কথা আলোচনা করার চেষ্টা আছে নালে নচেত কোনো মতোই হতে পারে না আমাদের আদর্শ দেখে আমাদের চরিত্র দেখে জড়ো লোক মঠেতে আসবে এসে দেখে তারা দুঃখ পেয়ে চলে যাবে মঠের সাধুগুলোর এরকম চরিত্র এরকম স্বভাব এই কথা আমি মেনে নব না এটা হতে পারে না কখনো এটা হতে পারে না এটা হবে না এটা হতে দেবো না আমি সেই জন্য সেখানে বলছেন যে জগতানন্দ পণ্ডিত কথা বলেছেন এইসব কথা যদি প্রণয় রাখাতে রাখিতে চাও গৌরাঙ্গের স্বানে ছোট হরিদাসের কথা থাকে যেন মনে আমরা স্ত্রী জাতির সঙ্গে অনেক আলোচনা করি কিন্তু সেখানে মহাপ্রভু জানিয়েছেন তোমরা তো আলোচনা করো স্পর্ধা করে তোমাদের এখনও পর্যন্ত চৈতন্য মহাপ্রভু অত্যন্ত দৃঢ় বাজায় বলেছেন যে ক্ষুদ্র জীব সব মর্কট বৈরাগ্য করিয়া ইন্দ্রিয় চড়াইয়া বলে প্রকৃতি সম্ভাসে তোমার ইন্দ্রিয় জয় হয়েছে তোমার মনকে তুমি জয় করতে পেরেছো। তাহলে তুমি কি করে স্ত্রীকে ওই ওই কি কৃপা করতে পারবে তুমি তুমি তাদেরকে রক্ত দর্শন তোমার যাইনি তুমি তাদেরকে কি করে কৃপা করতে পারো তোমার পক্ষে সম্ভব নয় তোমার তো আরো বেশি করে অধঃপতন হয়ে যাবে তুমি তো জানো না কামিনী কাঞ্চন কি ভয়ঙ্কর বস্তু সেখানে শাস্ত্র বলছেন শাস্ত্রে বলছেন যে অসৎসঙ্গ ত্যাগে বৈষ্ণবাচার অসৎসঙ্গের মধ্যে ব্যাখ্যা করেছেন যশীর সঙ্গ যশীর সঙ্গীর সঙ্গের সঙ্গী যিনি আছেন তিনি ইত্যাদি সমস্ত ব্যাখ্যা করেছেন আর কৃষ্ণ ভক্ত আর কৃষ্ণের অভক্ত যারা কর্মী জ্ঞানী ইত্যাদি রয়েছেন এদের কথা উল্লেখ করা আছে সেই কথাগুলো মনে করিয়ে দিয়ে আমাদের জগদানন্দ পন্দিত বলছেন যদি প্রণয়ে রাখিতে যাওয়া গৌরাঙ্গের সনে। ছোট হরিদাস ঠাকুরের কথা ছোট হরিদাসের কথা থাকে যেন মনে চৈতন্য মহাপ্রু বলেছেন তোমরা তো ক্ষুদ্রজীব মর্কট বৈরাগ্য করে বিভিন্ন প্রকৃতি সম্ভাষণ করো কিন্তু আমার তো অধিকারীর মহাপ্রু বলছেন আমার স্ত্রী নাম যবহি শুনি তবহি বিকার পায় মূর্তনুমন স্তির স্ত্রী দর্শনী স্থির রহের ওইছে গঞ্জন মহাপ্রভু এইসব কথা জানিয়েছেন দুর্গন্ধ দূষিত এ সংসার এই সংসারের লোভ মোহম আশ্চর্য এইসব আকর্ষণ কামিনী কাঞ্চলে ছেড়ে সত্যি সত্যি তুমি যদি শপথ নিয়ে বলো আমি পরজগতে যেতে চাই আনন্দময় জগতে যেতে চাই এই জগতের কোনো কিছু আনন্দ আমি নেবো না হে মর্কট জীব তাহলে এই সবগুলো ত্যাগ কর সঙ্গম নমদাসুহাতু যুক্ষ যোগের পারেতে যদি যেতে চাও আমি ভক্তিযুগের কথা বলছি ভাগবতের এই শ্লোকের আরো অনেক মানে হতে পারে বলছেন হে জীব তুমি যদি যোগের পারে যেতে চাও যোগ তো তুমি শুরুই করেছো বলে মনে করছো ভজন শুরু করেছি করে নানা রকম ব্যবচার গোপনে করবে গুরু বৈষ্ণবকে লুকিয়ে আর তারাই তো তোমার বন্ধু ভক্তিম ঠাকুর তো বারবার শিখিয়ে তুমি যদি ওদেরকে শত্রু মনে করে ওদের থেকে দূরে সব কিছু চলে যাও লুকিয়ে ফেল তখন তুমি তুমি তোমার কর্ম বোঝো তোমার কপাল তুমি পড়াও বৈষ্ণব বৈছেন বৈষ্ণব চিনিয়া করিবা দর হৃদয়ের বন্ধু জানি এইসব কথা আমার কানে ঢুকল না এইসব কথা আমার কানে কিছুতেই ঢুকল না ভাগবত বলছেন অনেক কথা সেসব কথা যদি বদ্ধজীবীর চেতনা হয় যদি শোনে তাদের লোক খুব খাড়া হয়ে যাবে ওইল পুরুর তার জীবনের সমস্ত বল চলে যাওয়ার পর সে কেঁদে কেঁদে কিরকম ধরনের কষ্ট পেয়েছিল পুরুরবা পুরুরবার মতো এত বীর কেউ ছিল না স্বর্গের ইন্দ্রিয় আদি দেবতাগণ পুরুরবাকে ডেকে নিয়ে গেছে যা আমাদেরকে সাহায্য করুন এইসব অসুর আক্রমণ করেছে পুরুরোভা একাই সবাইকে হারিয়ে দিতে পারে এই পুরোভা এক কামিনীর পাল্লায় পরে তার জীবনের সব বল ছাগল হয়ে গেল ছাগল এত বড় একটা বীর ছাগল সে এখন পরে কাঁদে এরকম এক কাঁদ যে চারিদিকে এরকম করে তাহলে কি তোমার হতে পারে পরিণতি তুমি জানো না বদ্ধজি তোমার ধ্যান ধারণা নাই। ওই জন্য তিনি যখন কেঁদে কেঁদে বলেছিলেন সেই সব কথাগুলো আলোচনা হওয়া দরকার সেগুলো যদি সত্যিই যদি জীব সকল যদি কপটতা ত্যাগ করে শোভন করে তাদের গায়ে কাঁটা উড়ে যাবে সত্যি এইসব কি যখন সব শেষ হয়ে গেল লাস্টে যখন একটু চেতনা এলো তখন কেঁদে কেঁদে এইসব কথা বলেছেন ভাগবত আজ অপূর্ব তখন আর কিছু করার নেই শেষ হয়ে গেছে সব এবার আস্তে আস্তে গুরু বৈষ্ণবের কি পানি আবার উঠবে সে এখন চেতনা হল এবার আস্তে আস্তে উঠবে সেই যে বলছেন সঙ্গম নক্রমদাস প্রমোদাগণের সঙ্গ করো না যদি করো তাহলে তুমি কিন্তু মরবে তাদের দণ্ডবধ পর্যন্ত নেওয়া সাহস করো না তারা দণ্ডবোধ করছে তুমি দাঁড়িয়ে রয়েছে। আমি দণ্ডবধ নিচ্ছি ওটাও করো তাদেরকে উল্টে দণ্ডবোধ করো বরঞ্চ তারা যখন চলে যাবে তাদের ধুলো মা যেখানে তাদের পা ছিল সেখান থেকে নিয়ে মাথায় মেখো আমার এগুলো গোপন শিক্ষা কোনো জায়গা বইয়ে লেখা নেই তারা যখন চলে যাবে তোমার তার প্রতি আকর্ষণ হচ্ছে সে যখন চলে যাবে যেখানে পা দিয়েছিল সেখানে নিজের মাথা রেখে দণ্ডবোধ করে বলো মা আমাকে কৃপা করো আমার যেন শুদ্ধ ভক্তি হয় আমার জন্য কোনোরকম আকর্ষণ না এটা বলো তাহলে দেখো চৈতন্য মহাপোপনে থেকে তোমাদের কি ধরনের শক্তি সঞ্চার করে কিন্তু তোমরা করবে না আমি জানি আমার এসব কথা কেউই গ্রহণ করবেন না সরস্বতী ঠাকুরও শেষ জীবনে চলে গেছিলেন এই জগৎ থেকে যাবার আগে যখন প্রশ্ন করা হয়েছে বলেছিলেন আমার কথা জগতের লোক কেউ গ্রহণ করছে না আর আমার কথার কেউ বুঝতে পারছে না আমার কথা আর কেউ গ্রহণ করছে না থেকে কি করব। গুরু পার এই কথা বলেছিলেন হয়তো আমারও শেষ জীবনে এই কথাই বেরোবে একটাও হয়তো লোক পাবো না আমার আফসোস নেই কেন আমার যে কর্তব্য আমি করব। তারপরে তার ফল কি হবে ফলের চিন্তা করতে ভগবান নিষেধ করেছেন ভগবান ফলের চিন্তা করতে নিষেধ করেছেন তা আমাকে বলেছেন খালি তুমি তোমার ভক্তি জগতে যে কর্ম তোমার কর্ম ভক্তি কর্ম তোমার করবার দরকার সেটা তোমার আদেশ মা ফলেই সু তোমার ফলে তো তুমি কোনো চিন্তা করবে না সেই জন্য আমারও দায়িত্ব পড়েছে যে ফলের আমি চিন্তা করবো না যা হয় হবে ফল ভগবান আসেন সেই জন্য সংগ্রাম না ইয়াতু। কখনোই তোমরা যদি ব্রহ্মচারী হতে যাও যদি তোমরা অপ্রাকৃতি জগতে প্রবেশ করতে চাও তাহলে তোমরা কঙ্গ কখনোই সঙ্গ না কুরিয়াদ প্রমদাসুয়াতু প্রমোদাগণের সঙ্গ করো না তারা যে তোমার সম্মুখে আসবে সেটাও তুমি সহ্য করতে পারবে না বদ্ধজীব আমি সেটা জেনেই দিলাম তোমাদের তোমাদের সে ক্ষমতা নাই এই তাদেরকে গুরুবৈশবের সামনে আনবে তারা যেন চলে না যায় দরজা বন্ধ রয়েছে উনি ঘুমিয়ে পড়েছেন এটা নয় তিনি জেগে আছেন তার সঙ্গে দেখা করাতে হবে এটি তাদের মঙ্গল তাদের গোপন উদ্দেশ্য উদ্দেশ্য করার জন্য মঠ মন্দিরে আসা নয় তাদের গুরু দর্শন হবে তারা ভগবত প্রসাদ পাবেন জগন্নাথ দর্শন করবেন জগন্নাথের কথা শুনবেন তারপর তারা আর যদি না আসার হয় তো না আসবেন তাহলে আমরা রাখছি না আসবেন না আমরা বলছি না আসবেন যদি আসেন তাহলে এইগুলো করতে হবে হরি কথা শুনতে হবে গুরুবৈষ্ণবের দর্শন করতে হবে জগন্নাথ দর্শন করতে হবে এগুলো করতে হবে আর না হলেও আসতে হবে অন্য কোনো অভিলাষ পূরণের জন্য তাদের আসার দরকার নেই মন্দিরে আমরা অন্নবিলাসকে প্রশ্রয় দেওয়ার জন্য গৌরী মঠের এই বারান্দা খুলে রাখিনি অন্নবিলাসের কিছু প্রশ্রয় দেবো এই জন্য খুলে রাখেনি সেই জন্য ওইল অর্থাৎ পুরুরবা কি কি বলেছেন সেগুলো আমরা আলোচনা করব সময় মতো বিকেলে বা কালকে সেখানে আলোচনা করলে দেখতে পাব যে অদ্ভুত বিষয় সনাতন শিক্ষা গ্রহণের সময় মহাপ্রভু সনাতন শিক্ষা যে বলেছেন তার মধ্যে এইসব অনেক গোপন রহস্য আমি যেগুলো বলতে পারলাম না সেই সমস্ত অনেক কথা বলেছেন প্রচুর কথা বলেছেন যে কথাগুলো কল্পনা করা যায় না গুরুপাল দত্ত বলতেন সনাতন শিক্ষা যে জীবনে গুরু কাছে শিক্ষা করে নাই তার জীবনের ভজন বলে কোনো কথা আসতে পারে না আমরা নাটক দেখতে বসি নাই কিছু নাটক দেখব কিছু ফাংশন হবে আজকে বক্তৃতা হবে কিছু খাওয়া দাওয়া হবে হৈচই হবে এসবের পক্ষপাতি আমি নয় যারা এসবের পক্ষপাত তারা করুক লোক দেখানো বিভিন্ন লোক ডাকুক বাইরে থেকে তাদেরকে সেক্রেটারি করুক প্রেসিডেন্ট করুক আমার এসবের মতো কোনো রুচি নাই এসবে আমার রুচি নাই আমার কথা হলো সেইসব সব কট্টর বৈষ্ণবকে জানো শির সন্ত মহারাজের মতো ঝ্যাঁটা প্যাটা করবে চোখ তিনি বসবেন বসে এরকম বৈষ্ণব চাই আমি সের সন্ত গোস্বী মহারাজ কেশব গোশ্বী মহারাজ এইসব বৈষ্ণব চাই আমি তাদের কাছে চরণে দিন রাত প্রার্থনা করছি আমার মতো খদ্জীবের পক্ষে হচ্ছে আমি কুকুরের মতো কত চিৎকার করবো আপনারা আসুন এই জগতে এসে আবার এই জগৎবাসীকে ঝেঁটা পেঁটা করুন করে তাদেরকে প্রীতি ভালোবাসা দিয়ে ভগবানের কাছে নিয়ে আমার পক্ষে আমি ফেরে উঠছি আমার পক্ষে সম্ভব না সেই জন্য বলছেন জ্ঞানী কি করবে চারি বর্ণাশ্রম সেখানে বলা হয়েছিল ছাব্বিশ নম্বর শ্লোকে যে চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণনাহি ভজে স্বকর্ম করিতে সে গৌরবে পরিমজ নিষ্কপটভাবে যদি গুরু বৈষ্ণবের ভালোবাসা কেউ নেয় মহারাজ তার যত দুর্বলতা থাকুক অনন্ত যোগ্যতা চলে আসে চোখের সামনে দেখা একটু যদি নিষ্কপটভাবে ভাবে বৈষ্ণবের কাছে থাকে ভালোবাসে থাকে তার সঙ্গে যদি ভালো ভালোবাসা তো নাটক করে করা যায় না বোঝে গুরুবৈষ্ণব বসতেই পারে যে ভালোবাসে কি বাসে নাটক করা যায় না নাটক করেন যারা গুরু বৈষ্ণব ঠিক বুঝতে পারে যা আমাদের ত্রিবিক্ষম মহারা এই এখানে রয়েছেন উপস্থিত তারাও জানেন তাকে বলে দিতেন এই অমুকের কাছে যাবি না অমুকের কাছে যাবি না ও একটা কপট বেটায় শ্যামবাবার কাছে যায় বলি যে আছে এখানে উপস্থিত আছে তারা শুনেছে শ্যামবাবার কাছে যাবে। বল বলতেন ত্রিবিক্রম বাবা আমি জগন্নাথের সামনে মিথ্য কথা বলতে বুঝি নাই আমি জানি না আমি তো নিষ্কপট ভয় হতে পারিনি বলি আমার মুখে হরি কথা উদয় হয় না তথাপি তিনি বলতেন কি চোখে দেখতেন গুরু বৈষ্ণব বুঝতে পারেন যিনি গুরু বৈষ্ণবকে ভালোবাসলেন তাই গুরু বৈষ্ণবের থাকতে পারবেন না তাকে না দেখে থাকতে পারবেন না এটা স্বাভাবিক গুরুবৈষ্ণবকে না দেখে থাকবে কী করি গুরু যদি প্রাণ হয় নিজের পিতা মাতা নিজের ভাইবন্ধু বন্ধু তাদের সঙ্গে কত প্রীতির সম্বন্ধ এখনও যদি দেখা হয় আর গুরু যদি দেখা হয় কোনো সময় তাদেরকে একবার হরিভজনের প্রেরণা দেন হরিভজন করো হরিভজন করা তাদের থেকে তাদেরকে কিছু দেওয়ার মতলব দেন নেওয়া নিয়ে ভগবান আর দেবেন তো হরিভজনের কথা যদি দেখা হয় আত্মীয় বলে তাদেরকে মনে করেন না প্রীতি তাদের পড়ে আছে গুরুবৈষ্ণবে কিন্তু জীবের যে পূর্ব সম্বন্ধ রয়েছে সেই সম্বন্ধেই তারা বহুমানন করে গুরু বৈষ্ণবের সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে পারি তাহলে তো প্রতিপদে চিন্তা হয় গুরু বৈষ্ণব শরীর খারাপ হয়ে যাবে কী হলো উনি এরকম করছেন প্রতিপদে চিন্তা হবে এবং ওনার কী করে ভালো হয় এই চিন্তা আমাদের হয় না উনি ওনার মতো থাকুন ওনার মতো থাকায় যখন থাকা হবে হবে। কাজী এগুলো পৃথির লক্ষণ পৃথিবী বর্জিত হয়ে তারা আস্তে আস্তে ধীরে ধীরে গুরু বৈষ্ণবের থেকে দূরে সরে যাচ্ছে। দূরে সরে যাওয়া মানে মায়ার জগতে চলে যাচ্ছেন গুরুবৈষ্ণবের কাছে আসা মানে হচ্ছে ভগবানের কাছে আস্তে আস্তে যাওয়া গুরু বৈষ্ণবের থেকে কপটতা করে দূরে সরে যাবে মায়ার জগতে কে কেউ গুরু বৈষ্ণবকে লাথি মেরে ফেলে দিয়ে চলে গেল কে বিভিন্ন কর্মতে চলে গেল কিছু দেখলাম তো কিছু নেই কিছু নেই দেখলাম তো আর করা যাবে না কিছু নেই কিছু পেল না সারা জীবন এই গৌরী মুঠের অনন্ত রত্ন রাশি তারপরে এরা কিছু খুঁজে পেলো না এদের জন্যই বলেছেন প্রগতানন্দ সরসবাই এইসব কথা কি মেতানো সোচানো বিষয় রসমাত নর পোষণ এইসব কথাগুলো তিনি তাদের জন্য বলেছেন চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণনা হি ভজে স্বকর্ম করিতেও সে রৌর স্বকর্ম মানে চারি বর্ণ এবং চারি আশ্রমের যে কর্ম রয়েছে চারি বর্ণাশ্রমী কথাটা খেয়াল কর চারি বর্ণ এবং আশ্রমী তার মানে বলা হচ্ছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র চার বর্ণ চার আশ্রম মধ্যে তুমি সন্ন্যাস তুমি সন্ন্যাস তুমি সন্ন্যাস এই কথাটা মনে রেখো সন্ন্যাস ব্রহ্মচারী গৃহস্থ বাণ প্রস্থ এই চারটে এর পরিষ্কার বলা রয়েছে আমাদের বাবারও কিছু করার নেই পূর্বাশ্রমের বাবারও কিছু করার নেই এখানে রয়েছে চারিবর্ণাষ্টমী যদি কৃষ্ণ নাহি ভজে এর যদি নিষ্কপট না হয় কৃষ্ণ ভজনের লক্ষণ আমি আগে বলে দিলাম মিলিয়ে নেওয়ার মনের মধ্যে নিষ্কপট না হলে গুরুবৈষ্ণবের কৃপা নামে কৃষ্ণ ভজন হবে না অনার্থ না গেলে কৃষ্ণ এসব তো বলেই দিয়েছে অনেক কথা এই কদিনে চারি বর্ণাষ্টমী যদি কৃষ্ণ নাহি ভজে স্বকর্ম করে যে সন্ন্যাসের বাহাদুরি দেখিয়েছে আর তুমি তো তাও দেখাতে পারছো না সন্ন্যাসের যে ক্রিয়া যেগুলো জিগুলো সেটাও তো দেখাতে পারছো সেগুলো যদি দেখাতে তাও ভালো হতো সমাজের লোক অন্তত এরমভাবে স্যালুট দিত আমাদের লক্ষ্ঘা করছে যদি এরম করতে পারছে স্যালুট দিত তোমাকে এ যাক অন্তত এরম করছে সেটাও করতে পারি না আমি সেই যে চারিবর্ণার সময় যদি কৃষ্ণ নাহি ভাজে স্বকর্ম করিতেও সে রোগ রবে মানে নরকে পরিমজ এবার আমি কি করব নরকে পরিমজে বলছেন ওইপাত এসব কথা বলেছেন নরকে যাওয়ার জন্য যদি আমি গৌরীয় এসে থাকি সেটা কী করে সম্ভব আমি তো গৌরীয় মাঠে এসেছি রা তারা এইটি গুরু সঙ্গে যখন প্রথম দর্শন হয়েছিল আমি জানি না আমার কোটির জন্য কী সৌভাগ্য প্রথমেই তিনি আমাকে একা প্রথমে একা এবার প্রেম রাজ্যের কথা বলতে পারলাম আমাকে তো প্রথম দর্শন হলো প্রথম দর্শনে তো প্রথমে মানুষের কিভাবে আমার মধ্যে অন্নবিলাস যাবে ইত্যাদি কথা বলবে উনি প্রথমে দর্শনের সঙ্গে সঙ্গে বলতে আরম্ভ বলে প্রেম রাজ্যের কথা বুঝলি এরম কথা পরে আমি কেমন স্বাস্থ্যের কিছু গুরু বৈষ্ণবের গৌরী আমার ছোটো বয়স থেকে যাতায়াত ছিল যদিও কিছু বুঝতাম না মূর্খ বিষয়ই ছিলাম খেলাধুলা বিভিন্ন নিয়ে কিন্তু অবাক হয়ে গেছি সেই মহাজন প্রথম দর্শনের সঙ্গে সঙ্গে আমাকে এইসব কথা বলতে আরাম করে তারপর আমি যখন তাকে উপহার দিতাম বই বিভিন্ন গ্রন্থ তখন তিনি চমকে উঠতেন এ এই গ্রন্থ আমাকে উপহার দিচ্ছে কি করে এই গ্রন্থের নিশ্চয়ই মর্ম জানে এই এই গ্রন্থ আমাকে উপহার দিচ্ছে আমি তো জন্মে কেউ দেয়নি আমাকে এই গ্রন্থ উপহার এই গ্রন্থ উপহার দিচ্ছে তার মানে এই গ্রন্থের মর্মসে সে বোঝে এই করতে করতে পূর্ণ কৃপা তিনি করবার চেষ্টা করেছিলেন আমি নিতে পারিনি এমন সব গ্রন্থতে তাকে উপহার দিতাম সে উপহার সে পেয়ে অবাক হয়ে যেত আরে এই গ্রন্থ কী করে উপহার দিচ্ছে এ সম্ভব না এই গ্রন্থর মূল্য কেউ বুঝবে না তখন তিনি আস্তে আস্তে প্রচুর পরিমাণে অন্তর্য আমি কৃপা চেষ্টা করেছিলেন কিন্তু আমি সেসব কিপা নিতে পারিনি বলে আজ এই আমার শোচনীয় অবস্থা যে পূর্ণ কিপা নিতে পারতাম তাহলে খুবই মঙ্গল হতো আমার আমার মঙ্গলের রাস্তা আমি নিজেই বন্ধ করেছি বিভিন্ন সেই জন্য স্বকর্ম করিতে সে রৌরবে পরিমজে অনেকে বলেন হরিনাম করলে নাম যদি করবেন তার উপর যমরাজের অধিকার হয় না আরে যমরাজের অধিকার হয় না কিন্তু নরক অন্যান্য সমস্ত ব্যবস্থা যে যে ভোগ করে এই জগতে যমরাজ প্রত্যক্ষভাবে তাদেরকে কিছু করবেন না কিন্তু ভগবানের ইচ্ছাতে তো সেসব ভোগ হবেই এখানে তো মিথ্য কথা বলা নেই এখানে তো পরিষ্কার বলা হয়েছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বহুপাদের ভাস্যর একটু রয়েছে সেটা আমি কিছু বানাবো না সর্বতভাবে পালন করিয়াও যদি কৃষ্ণ না করেন তাহলে তারা প্রাকৃত অভিমান বসে উচ্চতালা করিয়া অবশেষে পূর্ণ ক্ষয় রৌরবে অবশ্যই অবশ্য কথাটা বলেছে মাস্ট এবার আমার কি করার আছে বলছেন অবশ্যই পতিত হবে কোনো ভুল নেই বলে এত সেবা করলাম ছাই করেছ সেবা তুমি বোঝোই তোমাকে ঠকিয়েছে লোক যারা তোমাকে মিলেমিশে চলতে অ্যাডজাস্ট করে চলো আরে তুই অ্যাডজাস্ট করেছিস কোনো দিন যদি গন্ডগোল হলো তাকে যদি বলা হলো ডেকে এনে এইরকম গণ্ডগোলো যে কি করা যায় তাকে ডেকে এনে মধ্যে অ্যাডজাস্ট করো তুমি একটু অ্যাডজাস্ট করো আরে পাগলের দোক তুই নিজে কোনো জিনিস অ্যাডজাস্ট করেছিস গায়ের মধ্যে এরম কাপড়ে একটু ঠেকে গেলে এরম এরম করে গালাগাল দিয়ে দিস আর তুই বলছিস অপরকে অ্যাডজাস্ট কর ছায় মূর্খের দল অ্যাডজাস্ট করো কে কাকে অ্যাডজাস্ট করব। কিছু পশুর সঙ্গে আমি অ্যাডজাস্ট এই কথা লেখা আছে পৌপাত উপদেশ করেছে আমি তো ওপেন সভাতে বলেছি দেবানন্দ সব যায়। তোমরা কি ভেবেছ তোমরা কি ভেবেছ মিলেমিশে চলার কথা যে পৌপাত সব বড় বড় সব ব্যক্তির সব পাগড়ি নিয়ে মাথায় সব বক্তৃতা দিচ্ছে বলছে সব এই এখানে বলছে বহুপাত বলে যে মিলেমিশে চলুন হ্যাঁ মশাই মিলেমিশে কথাটার মানে কি বলুন ব্যাখ্যা করুন বড় বড় কথা বলে যাচ্ছে মিলেমিশে কথার মানে কি মিলেমিশে কথা এই মানে নয় যে যিনি ত্রিবিক্রম বাবা মতো সাধু সে নেবে এসে তোমার আমার সঙ্গে আমার মতো জানোয়ার হয়ে যাবে বরঞ্চ মিলেমিশে কথার অর্থ হলো সেই সাধু যে রয়েছেন তিনি ত্রিবিক্রম বাবা বা কৃষ্ণদাস বাবা তাদের শুদ্ধ ভাবটা বুঝবো বুঝে আমি যে এই অবস্থায় রয়েছি নিজেকে আস্তে আস্তে গোব আর তারা আমাকে কিপা করবেন পুনঃ পুনঃ ভুল করবো আবার সংশোধন করবেন আবার ভুল করবো এইভাবে করুণা করে আমাকে উপরে তো এটাকে মিলেমিশে বল মিলেমিশে কথা এই অর্থ নয় ভক্তিপল্ল তৃষ্ক তার নিজের আচরণ চরিত্র ছেড়ে দিয়ে তোমাদের সঙ্গে মিশবে এটা মিলেমিশে কথার অর্থ নয় গুরু নিজের আচার আচরণ সমস্ত ছাড়তে পারবে না নিজের আচার আচরণ সমস্ত সমস্ত ত্যাগ করতে পারবে না তোমাদের তার সঙ্গে আস্তে আস্তে তারা কিপার হাত বাড়িয়ে দেবে তোমাদেরকে এই অর্থ নয় সবাই নিজের চরিত্র স্বভাব সমস্ত আচার আচরণ মঠে যাচ্ছে সব ধ্বংস করে দাও আমরা সব মিশে মিশে সঙ্গে খাবো দাবো থাকব। বিভিন্ন লোকে উৎসব দেবে আমরা খাওয়া দাওয়ো এগুলোর জন্য মেলেমিশে কথার উল্লেখ করে নাই এই কথাগুলো বুঝতে দেরি আছে যারা গুরু সঙ্গ করেন নাই তারা অনেক সময় দেখা যায় আমি অনেক দিন গুরু বৈষ্ণবের সঙ্গে রয়েছি কিন্তু গুরু মনের হৃদয়ের নাগাল পর্যন্ত পেরেন। একটা শ্লোকের ব্যাখ্যা করা হয়েছিল আজ থেকে পাঁচ সাত দিন আগে অপি ছেদ সুদূরাচার ভজতে মামান্য ভাগ সাধুরে ব মন্তব্য সম্যক ব্যবসিত এইগুলো শিক্ষিত সমাজেও ব্যাখ্যা করা হয়েছে গুরু মনের ভাবটাই ব্যাখ্যা নিজে থেকে কোনো বানিয়ে ব্যাখ্যা নয় গুরু বৈষ্ণবের মনের ভাব কি বলেন বন্দনা করার সঙ্গে সঙ্গে গুরু বৈষ্ণব হৃদয়তে বসে পড়েন তারা যে কথা বলান সেটি কি বলা হচ্ছে হরিকথা যে জীব যেগুলো বলে সেগুলো হরিকথা নয় তার দ্বারা জগতের মঙ্গল হয় না নিজের মঙ্গল হয় অনেক শ্লোক মুখস্ত হয়ে গেছে বলেন কিছু তার দ্বারা নিজের মঙ্গল হয় না আ যাদের বলেন তাদেরও চরম মঙ্গল হতে পারে অবশ্য সাধু গুরু বৈষ্ণবের কথাতেও অনেক সময় মঙ্গল নাও হতে পারে যদি অনর্থকে পুষে রাখে অনেক অপরাধ করেছে প্রচুর অপরাধ মানে একটা পাথরের যেরম অবস্থা হইবে তার থেকেও কঠিন অবস্থা হয়ে গেছে তখন গুরু বৈষ্ণবের কথা যাবে এখানে ধাক্কা লাগবে যেমন গুলি তুমি যদি গুলু করো একটা লোহার লোহার একটা পিণ্ডের ওপরে তুমি যদি গুলি করো কি হবে গুলিটা গুলিটা লোহার পিণ্ডে লাগবে ফেরোচ্ছ লাগবে লোহার লাগবে ফেরোচ্ছ অথচ কিন্তু গুলি করছে ঠিকই সেরকম গুলি যেমন তাকে পেনিট্রেট করে ঢুকতে পারবে না হরি হরিকথা নামক বজ্র তাকে ভেদ করতে পারছেন বহুপাদের সব কথা তা এতই অপরাধ করেছে জগন্নাথের সেবা কাকে বলে বাস্তব বৈষ্ণব সেবা বাস্তব কাকে বলে কিছুই সে বোঝে নেই এক বিন্দু সে কিছু বোঝে নেই আই ক্যান প্রুভ ইট প্রমাণ করে দিতে পারি সবার সামনে সবাই ডাক কিন্তু আমি অপমান করতে চাই না অপমান করাটা আমার উদ্দেশ্য নয় সংশোধন করাটাই আমার উদ্দেশ্য যদি সংশোধন হয়ে যায় নিজে নিজে বুঝতে পেরে তালে খুবই ভালো কথা তাহলে পরবর্তীকালে আরও হরিকত হওয়ার আলোচনা সুযোগ হতে পারে আর যদি তা হয় তালে অপিছেদ সুরাজ সুদা অপিচ্ছেদ সুদূরাচার যে শ্লোক বলা হলো তার ব্যাখ্যায় অনেক সময় বলেন এই তো আপনি গীতাতে বলা রয়েছে সুদূরাচার হলেও তাকে সাধু বলতে হবে ভগবানের ভজন তো করছে মশাই এরা হচ্ছে সহজিয়া এবং মতলব বাজ নিজেদের তাদের কাছ থেকে যারা সেবক রেখেছে তাদের কাছ থেকে নিজের সেবাটাকে হাসিল করে নিজের সেবাটাকে হাসিল করে নেওয়ার জন্য তারা ওই সেবাগুলোকে গায়ে হাত গুলিয়ে মলম দিয়ে তারা তাদের রোগ সারাতে পারবেন না আমি ওটা চিৎকার করে বলি তোমরা যদি তোমাদের সব বাহাদুরি বন্ধ রেখে যে যে পর্যায়ে রয়েছ তোমরা সাধু বলে দাবি করো তাহলে তোমরা জীবনে একটা জীব শুদ্ধ করে দেখাও যে যারা আচার্যের কাজ করছেন নানা রকম মতলব নিয়ে তাদেরকেও বলি জীবনে যদি আপনি জীবনে একটা একটা আপনার শিষ্যকে একটা শিষ্য বেশি নয় একটা শিষ্যকে যদি প্রমাণ করে দেখাতে পারেন সে কৃষ্ণ ভক্ত হয়েছে তাহলে আমি কিতকৃতার্ত মনে করব একটা শিষ্যকে দেখান আপনি তো আচার্যের কাজ করছেন সমস্ত জীবগুলোকে ভুল পথে পরিচালনা করছেন কিন্তু এই কথা বললে তার আমাকে আক্রমণ করবে দল পাকাবেন সমস্ত এনার মধ্যে হিংসা হয়েছে কিন্তু ভগবান জানেন আমার মধ্যে কোনো বাস্স্য আমি কোনো জীবনেই আচার্য হতে চাই না থুতু ফেলবি এসব পথ আমার কোনো প্রয়োজন নেই কিন্তু তাদের যদি বলা হয় তারা যাবে তাদের শিষ্যরই কাজ জীব যেরম অবস্থা আমরা কিছুই পাই না কী পেলাম এরকম ধরনের তারা কি করবে তাদেরকে দিয়ে নিজের কিছু লাভ পূজা প্রতিষ্ঠা আদায় করে নেবেন সমাজের মূল্যবান ব্যক্তিকে ডেকে আনবেন বিভিন্ন শিষ্যবান তাদের দিয়ে নিজের লাভ পূজা প্রতিষ্ঠাটাকে আদায় করে নেবেন কিন্তু শুদ্ধ বৈষ্ণবের সেসব উদ্দেশ্য নেই তাদের উদ্দেশ্য কোনো নোংরা নয় তাদের উদ্দেশ্য বিশুদ্ধ সেই জন্য অপিচ্ছেদ সুদূরাচার এই যে শ্লোকের ব্যাখ্যায় অনেকে বলছেন এই তো সুদূর ব্যক্তি এহো তো কৃষ্ণ ভজন করছে মহারাজ কৃষ্ণ ভজন ও ধরনের বস্তু নয় প্রথম কথা হলো শোভনের ধৈর্য নাই জীবের শোভন করেই না জন্মেও ওই কথা শুনেনি। আমার তো মনে হয় জন্মেই এসব কথা শোনেনি এত বড় হলো মূর্তি চললো কোনদিন দিন এসব কথা শোনে নাই কানে ঢোকেই নাই। কানে ঢোকেই নেই এসব কথা কোনো দিন শোনে তারা বলছে এত চল্লিশ বছর রয়েছে পঞ্চাশ বছর রয়েছে কোনদিন দিন সুখে নেই পরীক্ষিত মহারাজের কলি মাথায় ঢুকে পড়েছে এইসব সিদ্ধান্ত বলছেন তারা পরীক্ষিত মহারাজের মাথায় কলি ঢুকে পড়েছে এই সিদ্ধান্ত বলতে শুনেছি আমি নিজে উপস্থিত থেকে সামনে আমি তখন দুঃখিত হয়েছি তারা কোথেকে থেকে সব সিদ্ধান্ত শুনলো আমি তো জানি পরীক্ষিত মহারাজের মাথায় কলি কি করে ঢুকলো বলছি ওই যে সোনার ওপর যে অধিকার দিয়ে দিল কলি আর তার মাথায় যে মুকুটটা সোনা ছিল বলে কি পরীক্ষিত মহারাজের বংশেতে কৃষ্ণ ভগবান সম্পূর্ণ কৃপা করে সব দিয়েছেন তাদের রাজ্যে অভিষেক সব করেছেন কৃষ্ণ যাহা কৃষ্ণ তাহা মায়ার অধিকার সেখানে পরীক্ষিত মহারাজের মুকুটটা কি প্রাকৃত মুকুট হলো নাকি এ কৃষ্ণ পড়িয়েছে নিজে যুধিষির মহারাজকে দিয়ে মুকুট পরি অভিষেক করেছেন রাজশাহী যজ্ঞ করে সেই মুকুটটার মধ্যে কলি ঢুকে বললো এইসব সিদ্ধান্ত কোথা থেকে পেলো তারা আমি তো জানি না শুনে আমি দুঃখিত হলাম পরবর্তীকালে তাও পাঁচ সাত বছর পর আবার যখন আলোচনা করার সুযোগ বৃন্দাবনে তখন সেই সব কথা বলা হতে ওই ব্রহ্মচারীগুলো শুনে গিয়ে তাকে বললো মহারাজের গিয়ে অভিনব সিদ্ধান্ত বললো সে তখন চমকে গেছে শুনে এই শুনতে বলো চুপ করে গেছে কিছু বলতে পারছে না বলে আজকে এই সিদ্ধান্ত শুনলাম এই ব্রহ্মচারী সে গিয়ে বলল মহারাজ এই কথা বললো কলি তো প্রবেশ করেনি পরীক্ষিত মহারাজের মাথায় কি করে কলি প্রবেশ হতো কথাটা ঠিকই কৃষ্ণ ভগবান যেখানে অভিষেক করেছেন সেই মুকুট রয়েছে পরীক্ষিত মহারাজ মহাভাগবত মহাভাগবত বৈষ্ণবে শিলতীর্থক সেই মহারাজের মাথায় কলি ঢুকে পড়েছে এইসব সিদ্ধান্ত যদি কর তাহলে কেমন হবে তার মাথায় কলি ঢুকে পড়লো ভালো কথা তো সেই জন্য সেসব সিদ্ধান্ত ঠিক কথা নয় পরীক্ষিত মহারাজকে ভাগবতের তিন চার জায়গায় মহাভাগ এসব মহাভাগবত বলা আছে তাহলে অপিচ্ছে সুদূরাচার শ্লোকের অনেকে অন্য ব্যাখ্যা করছেন কিন্তু তারা বাস্তবিক পক্ষে সত্যিকারের ব্যাখ্যাটা শুনে রাখুন ভক্তিবীন ঠাকুর যা বলেছেন বিশ্বনাথ চক্রবর্তী বা যা বলেছেন সেটা কি না জীব যে পুনঃপুনঃ বিভিন্ন অনর্থগ্রস্ত জীব বিভিন্ন পুনঃ পুনঃ যে অপরাধ করছে সে পুনঃ পুনঃ অপরাধকে প্রশ্রয় দেওয়ার জন্য এই কথাটা বলা হয়নি ভালো করে যেন কথাটা যেন মাথায় ঢোকে পুনঃ পুনঃ বদ্ধজীব আবার অপরাধ করে। গুরু প্রস্ত্ন বলে গেল আবার গোপনে সেই অত্যাচার করছে আবার বলে গেল ডেকে আনলো আবার সেই ব্যবিচার করছে আবার দেখে আনলো আবার আবার ব্যবিচার করছি তারপরে ভগবান এবার কী করবেন অনন্তকাল তাকে নরোখে এরকমভাবে ঢুকিয়ে এরকম ফেলে দেবে যাচ্ছি তুই এখন নরখে থাক চিরকালের মতো নরখে থাক আর কোনোদিন তোকে ওটা তোকে যেমন সুযোগ দিলাম যখন উঠলি না তোর ল্যাচ যখন এত মোটা হয়েছে এত অভিমান হয়েছে থাকে আমি কালকে প্রমাণ করেছি ভগবানকে ভগবান বলা হয় কি জন্য যে অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক হওয়ার পরেও তোমার চরণের ধুলে নিজে ভক্তের চরণের ধুলে নিজে এই জন্য তাকে বলে ভগবান গুরু বৈষ্ণবকে গুরু কেন বলা হয় যে তিনি তোমাদের সবার চরণের ধুলে নিতে চান যত মা আছে তাদের চরণের ধুলে নিতে চান সেই জন্য তাদের গুরু বলা হয় তোমার অভিমানের জন্য তোমাকে লা তোমাকে কেশবশোশ্বী মহারাজের মত ব্যক্তি সন্ত গোস্বী মহারাজের ব্যক্তি খরম পেটা করেছে খরম তার মঙ্গল এখনো হয়নি খরম পেটা করলে যদি মঙ্গল হতো ভালো হতো খরম দিয়ে পেটা করেছে এরকম অন্যায়ের জন্য তারপরেও তাদের মঙ্গল হয়নি কারো তারা মঙ্গলটা নেয়নি এই খরম দিয়ে পেটা পেটালেন কি জন্য তাকে কি মেরে ফেলার জন্য নাকি থেকে মানুষ বানাবার জন্য সেই সন্ত গোষ্ঠী মারা যদি দেখতেন যাকে খরম পেটা করলেন সেই যদি পরবর্তীকালে পরম বৈষ্ণব হলো তখন সেই সন্তগোষ্ী মার গোপনে তার চরণে তুলে নিতেন আমারও সেই উদ্দেশ্য কাউকে যদি কঠোর কথা বলি কাউকে যদি গালাগাল দিই কাউকে যদি মারতে মারিতো নি জীবনে কারোর সঙ্গে আমার আজ পর্যন্ত দুঃখ প্রমাণ করতে আমার ঝগড়া হয়েছে আজ পর্যন্ত গৌরী মোড়ে কারোর সঙ্গে আমার ঝগড়া হয়নি কোনো দিন কেউ বলে কোনো বিষয় নেই একটাই দোষ উনি কড়া কথা বলেন আর কোনো দোষ বার করতে পারে না আর যদি বার করতে পারতো তাহলে এতদিন আমাকে জলজান্ত দেখতেন মেরে ফেলত মেরে ফেলত উড়িয়ে দিত আমাকে যদি একটা দোষ দেখত আমি নাম বলতে চাইছি না যাই হোক আমাকে বেঁচে রাখ বাঁচিয়ে রাখত না কিন্তু একটাই দোষ দেখে উন কড়া কথা বলে সেই জন্য সেখানে বলা হচ্ছে যে আমার উদ্দেশ্য কাউকে যদি কঠোর কথা বলি তীব্র ভাষায় গালাগাল দিই তার উদ্দেশ্য হলো তাকে বৈষ্ণব বানাবো তারপর সেই বৈষ্ণবের চরণের ধুলামি নেবো তার উচ্ছিষ্ট নেব তাকে জানতে দেবো না এই উদ্দেশ্যে আমি তার আমার উদ্দেশ্য খারাপ নয় কেউ যদি ভুল বোঝে সে তার ক্ষতিগ্রস্ত হতে হবে তাকে এখানে ভগবানকে ভগবান বলা হচ্ছে এই কারণে তিনি শুদ্ধ ভক্তগণের চরণে ধুলি নেন এই জন্যই তিনি ভগবান সেই জন্যই তিনি ভগবান রাষ্ট্রীয় যজ্ঞের মধ্যে তিনি বলছেন যারাই যোগ্যতে যজ্ঞতে আসবে মনির ঋষি সাধুগণ আসবে হে যুধিষ্ঠির মাকে বড়ো ভাইকে বলছেন বড় ভাই আমি এই যজ্ঞের মধ্যে সবার পাদ ধো হবে এই সেবাটা চেয়ে নিলেন তুমি পা হবে, কেন অন্য লোকরা না এই সেবাটা আমাকে দিতে হবে আমি সবার পা ধোয়াবো তাহলে ভগবান কাকে বলে জগন্নাথ কাকে বলে যদি জানো তাহলে এখনই ছুটে গিয়ে জগন্নাথকে আলিঙ্গন করবে তাহলে আমি জগন্নাথ থেকে মুখ ফিরে মায়াদেবীর কাছে চলে যাবে এ আমি প্রতিজ্ঞা করে বললাম যদি জগন্নাথের গুণাবলী জানতে পারো গুরু বৈষ্ণবের গুণ তোমার হৃদয়ের স্ফূর্তিপ্রাপ্ত হয় আমি প্রতিজ্ঞা করলাম ওই চৈতন্য চরিতামিত ছুঁয়ে তুমি কোনোদিন সেই গুরু বৈষ্ণবকে আচ্ছাতে পারবে না তুই পাগল হয়ে যাবে এই গুরু বৈষ্ণবকে তুই ছাড়বে না তার জন্য তোমার সামনে যত কামিনিকাঞ্চ আসুক কামিনীকাঞ্চ তাকে লাথি মেরে তুই ফেলে দেবে এ দুরো আমার কাছে দূর তাড়াতাড়ি আমার সময় নষ্ট হয়ে যায় যা কখন আমার ভুল হয়ে যাবে মনের মধ্যে সিদ্ধান্ত কখন আমার মনের মধ্যে আমি বদ্ধজীব কি করে ভুল হয়ে যায় কোনো ঠিক নেই চলে যা আমার কাছে আসবি না কে কেউ আসিস না একটু খারাপ হওয়ার চেষ্টা করো বেশি ভালো হওয়ার চেষ্টা কর। সমাজের চোখে ভালো হয়ে কোনো লাভ হবে না আমি সমাজের চোখে ভালো হবো বেশি করে মালা পরবো এই জন্য কথাগুলো বলছি না আমি যদি সমাজের চোখে ভালো হবো বলে মনে করতাম তাহলে এমন হরিগত আলোচনা করতাম বৃন্দাবনে যে সমস্ত তাবর তাবর লোক যে সমস্ত আলোচনা করে এবং তারা যে বিশাল কোটি কোটি টাকার ঐশ্বর্যবানা জগন্নাথ আমাকেও সেগুলো দিয়ে দিত আমার হাতে আছে আমার হাতে আছে এবং অনেক পেয়ে যেতাম তোমাদের কোনো সাহায্য লাগতো না বিদেশের লোক আমাকে নিয়ে যাবে কষ্ট করে তোমাকে টাকা দিয়ে একটু টাকা ধার দে একটু পাসপোর্ট করবো একটু টাকা ধার দে আমি একটুখানি বিদেশে যাব আমাকে করতে হতো না তারাই করে দিত জগন্নাথই করে দিত কিন্তু আমি যাব না আমি নেবো না ওসব সেই জন্য আমাকে এরকম অবস্থা থাকাটাই আমার ভালো বলে মনে করি সেই জন্য সেখানে বলছেন জগন্নাথের গুণাবলী জানার চেষ্টা করো কোন কামিনীর গুণাবলী জেনে লাভ নেই তার সঙ্গে ফোনে আলোচনা করো না যত রকম ফোন আসবে ফোনগুলোকে পিণ্ডি ফেলে দাও লাথ মেরে ফেলে দাও যদি বাঁচতে চাও যদি আমার কথা শুনতে চাও এই ফোনগুলোকে সব ফেলো লাতি মেরে বাগপায়ের গৌড়িয়া মোটে এখন তাদের সেক্রেটারি সেই চিন্তা করেছেন সবার মোবাইলগুলোকে কেড়ে নেবে ব্রহ্ম যখন রোগটা ধরেছে তখন কার এখন তো রোগ ধরে গেছে আর কি করে হয় ফোনে ইচ্ছে মতো আলোচনা হচ্ছে আর গুরু বৈষ্ণব দেখতেই চাইছে না গুরু বৈষ্ণব দেখতে পাচ্ছে না কার সঙ্গে কি আলোচনা করছে কী রোগ হলো কি অবস্থা হলো তারা নিজে নিজে গোছে ব্রমোর কিছু করার নেই আমার এই বর্তমান পরিস্থিতিতে আমি বলে দিচ্ছি আমার কিছু করার যদি এর মধ্যে দুই একজন বেঁচে গেল তো বেঁচে গেলো যে আমার সঙ্গ কেউ করেনি আর আমিও কাউর সঙ্গ করে আমি গুরুবর্গের সঙ্গ করি কারোর সঙ্গে আমি করি না এই জগতের কেউ যদি আমার সঙ্গে না থাকে আমার কোনো আপত্তি নেই সেই মনে চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণনাহি ভজে সকর্ম করিতে সে রৌরবে পরিময় এ কথা জেনে রেখো কান খুলে জ্ঞানী জীবনমুক্ত দশা পাইডু করি মানে বস্তুত বুদ্ধি শুদ্ধ নহে কৃষ্ণ ভক্তি বিনে কৃষ্ণ ভক্তি বিনা তার বুদ্ধি শুদ্ধ নয় জ্ঞানী জীবনমুক্ত করে নিজেকে মনে করছে বিরাট বাহাদুর মনে করছে একটু আগে প্রবধানন্দ সরস্বতীবাদ জীবন মুক্ত বলেছে কি সুন্দর ভাষা আরে মহারাজ মনে রাধারানী স্বয়ং এসে সব বলছে আমি কল্পনা করতে পারি না কি করে তাদের এসব ভাষা আসে কি করে সব। উ কল্পনা প্রবধানন্দ সরস্বতীবাদ হচ্ছেন ভগবানের সরস্বতী যে ছন্দ যে তাল যে লেখা আমি স্বপ্নে ভাবতে কি করে এসব সম্ভব এ কি করে হয় যেন মনে হচ্ছে গোলক থেকে ভক্তিম ঠাকুর মনে হচ্ছে যেন গোলক থেকে সব জিনিসগুলো কেন নিয়ে এসে বলছি এখানে দেখ জড়োজগতে গোলকের জিনিস আছে না কিন্তু ভক্তিম ঠাকুরের এই বিশেষত্ব যে তিনি গোলক থেকে জিনিসগুলো নিয়ে এসে দেখাচ্ছে দেখে ওই রকম লেখা আমি কল্পনা করতে পারি না সেল ভক্তিম ঠাকুরের মতো মহাজন আমাদের বংশেতে এসছেন প্রভুপাদের মতো সেই বংশতে আমি কুলাঙ্গার হব কি করে আমি তো বুঝতে পারছি যে বংশে কেশব গোশ্রী মারা যে বংশে ছিল ভক্ত মাধবোষী মারাজ মারা বোশী মারা দিকপাল ব্যক্তি যাদেরকে ভগবান সর্বদা দাদের কোলে নিয়ে নিত্য করতে চায় সেই বংশে আমি আবির্ভাব হয়ে আজ আমার এই দুঃস্থ অবস্থা মারাগ এটা কার দোষে এটা কি গুরু বৈষ্ণবের নাকি আমার দসে কার দোষে হলো সেই জন্য এখানে বলছেন জ্ঞানী মুক্ত করে मन कर निजेके बस्तुत बुद्धिशुद्ध तर बुद्धि शुद्ध है बुद्धिशुद्ध अंत करण कि शुद्ध हो वस्तु तो बुद्धिशुद्ध नहे कृष्ण भक्ति बीन कृष्ण भक्ति स्वरणगति भेजाले भागवते विमुक्त मानिन स्त भाव अबिशुद्ध बुद्धय आरु कृच्छे न परम पदम तथा पतंत्री अध अनदृत जुस्म्म अम्रय অপূর্ব সুন্দর কথা বলছে ব্রহ্মা বলছেন যে অরবিন্দ আক্ষো ভগবান যে বিমুক্ত করে আমি বিশেষ মুক্ত হয়ে গেছি আর আমার চিন্তা কী বিমুক্ত মানি না মানি না মানে অভিমান করছে মুক্ত হয়ে গেছি সেই ব্যক্তিদের তোমার চরণে তোমার চরণে যেহেতু ভালোবাসা নেই তোমার চরণে যেহেতু প্রীতি নাই সেহেতু কী বলছেন বলছেন কি। বলছে বিমুক্ত মানুষ তৈ অস্ত ভাবাদ তোমার প্রতি কোনো ভাব তাদের নেই তৈ অস্ত ভাবৎ অবিশুদ্ধ বুদ্ধ হয়ে বিশুদ্ধ বুদ্ধি তাদের নেই তারা আরুয্য কৃচ্ছে না পরম পদম তত অনেক উপরে উঠে যা। নেতি নেতি নেতি জ্ঞান বিচারে করতে করতে উঠে হম আর্য কিচ্ছে না পরম পদম ততহ পতন্ত্রী অধ আবার নিচুতে পড়ে যান পতন্ত্রী অধ অনাদৃত্য যুস্মত অঙ্গ্র তোমার চরণকে অবহেলা করার জন্য তোমার চরণকে অবহেলা মানে গুরু বৈষ্ণবের চরণকে অবহেলা করে দুটোই একটাই মানুষ তোমার চরণকে অবহেলা করে মানে গুরু বৈষ্ণবের চরণ কেন এই সিদ্ধান্ত হলো এই মায়াবাদী যিনি জ্ঞানচর্চা কিন্তু জানে না ভালো করে মানেও না তাহলে গুরু বৈষ্ণবকে অবহেলা করা এটাও সিদ্ধান্ত গুরু বৈষ্ণব অবহেলা জন্য আবার পড়ে যাবে কৃষ্ণ সূর্য সম অন্ধকার যাহা কৃষ্ণ তাহা নেই মায়া অধিকার जिन्हें कृष्ण सूर्य सम माय अंधकार जहाँ कृष्ण मायार अधिकार मुकस्त करतेमते मनुष्युधिणी चीतवी चैतन्य चंद चरणी कुरागम চৈতন্য চন্দে কুতাগ বাঞ্ছাকি বাসিন্দু বিবচ পতি পাবনে ভিসষ্ণভ্যো নো